অনুচ্ছেদ বলেছিলাম সম্পর্কে তৃতীয় কেন দ্বিতীয়তে কি আলোচনা হয়েছে আজিজ প্রথমে মশহর মশহর আজিজ গরিব তিনটি কিসের কিসিম খবরে ওয়াহে গরিব তারিফ এর সংজ্ঞা এক নম্বর সংজ্ঞা তারিফ পরিচয় তারিখ মানে পরিচয় সংজ্ঞা বলে মোসাব্বাহ ওর বিভিন্ন ওজন আছে ফাইলনের ওজন হয় আবার হাসান হাসান কারণ হাসান এটা সেফাতে মোসাব্বা ফাইলের ওজনে যদি না থাকে আর গন বহন করে তাহলে আর মোবাইল লাগার মোবাইল লাগার নাই যেমন আল্লাহ যেমন কাতেল নাসির ফাইল কিন্তু নাসির গরিবের ওজনে কারিম হ্যাঁ ওই রকমই আজিজ আজিজ আর গরিব আর ক্ষেত্রেও বলেছিল যে এটা হচ্ছে না হোয়া সেটি হচ্ছে বিষয়টি সেফাতে মোসাব্বার সেগা এটি অর্থ কি বেমান আল এর মানে হচ্ছে এক ও একক গরিব মানে যে একা একা বা একক একটি অর্থ এটি হয় গরিবের আর একটি অর্থ হয় আবিল যে ব্যক্তি আপন আত্মীয় সজন থেকে দূরে বসবাস করে তাকে গরিব বলা হয় আমরা প্রত্যেকে গরিব গরিব মানে বলা হয় কোন ফিদ্ দুনিয়া কান্না গরিব হাদিস মুখস্ত আছে গরিব আব্দুল্লাহিনেকাকে কিতাবর কাছে কোনো বা তুমি দুনিয়া বসবাস করো জানো তুমি ব্যক্তি গরিব ব্যক্তি ব্যক্তিকে নতুন এসে দামে নেমেছে এখানে কোনো পরিচিত ব্যক্তি নেই যখন প্রথম কাজ করার জন্য এসেছেন আর যাদের কোন আত্মীয় স্বজন নেই কোনো মাধ্যম দিয়ে কোথায় ওখানে ভিসে পেয়েছেন এখানে কেউ আপনার কেউ রিসিভ করারও কেউ নেই এসেছেন দাম আমি কিছুই চিন্তা অনেকের আত্মীয় স্বজন আছে পরিচিত লোক আজ অসুবিধা নেই উঠলেন উঠিয়ে নিয়ে আসলো আপনাকে কিন্তু কেউ নেই আপনি গরিব তো যারা আত্মীয় স্বজন থেকে দূরে থাকে আর বিশেষ করে কোনো চেনা জানা যদি কারণ না থাকে তাহলে ও একেবারে গরিব তা আমরা প্রত্যেকে কিন্তু এই দিক দিয়ে যে আত্মীয় স্বজন থেকে দূরে যারা তারা গরিব আজকালকার ভাষা দিকে মিসকিন বলছে মিসকিন কেও নাই তার মিসকিন কিন্তু মিসকিন মানে ওইটা হয় না মিষ্কিন মানে যে অর্থের দিক দিয়ে অভাবী তাকে মিসকিন বলে আর গরিব মানে যে ব্যক্তি পরিবার থেকে দূরে থাকে একা তাকে গরিব বলে আর না হলে যে একা সে গরিব मतामा दु जन लोक ए रही जो कथा बोले बचे हजार जोन, गरीब मानी आश्चर्यनक जो कथा एक व्यवहार है मान महा একা একজন বর্ণনাকারী শুধু ওই হাদিস বর্ণনা করেছে। আর কেউ বর্ণনা করেন হাদিসটি সে হাদিসকে কে গরিব বলা হয়নি সনদের যেখানে হোক না কেন ফারেদ মানে যে একা হয়ে গেল মানে একা হয়ে যাবে এই জন্য তো গরিবের অর্থে করলফরে গরিব মানে হচ্ছে কারী কোনো একজন একজন কারী যে হাদিস বর্ণনা করায় একা হয়ে যাবে সেই হাদিস কি বলা হয় গরিব বলা হয় শারিফ এই সংজ্ঞার ব্যাখ্যা বিশ্লেষণ এই অর্থাৎ ওই হাদিস ওয়াহিদ ওই হাদিসকে বলা হয় যে হাদিসকে একজন ব্যক্তি শুধুমাত্র বর্ণনা করেছে মানে শুধুমাত্র বর্ণনা করেছে সেই হাদিসকে কে শাকসুন এক ব্যক্তি কোনখানে সনদের যে কোন জায়গায় যেমন সনদ দেখাল এটাতে বোঝা যাবে কিন্তু সনদে এমা মুসলিমের ওস্তাদ একজনই মাত্র একা পড়ে গেছে আর কেউ নেই अथवा उदाहरण हादी इलाम्बी हदीसर वर्णन करी सहीदे एकमर खतिया कर हदीस इन्नमाल नियात अथच सही हदीस क्या चा। शुद्ध चार जन गए हादिस आजीज बोटा सनदे सब जगह तीन जन तीन जन तीन जन तीन जन তাহলে তিনজন তিনজন সবগুলি হইতো তাহলে ওর নাম হইত কিন্তু দেখা গেল যে সাহাবিতে গিয়ে একজন তিরমিজি রহমতুল্লাহ যারা পড়বেন দেখবেন হাজা হাদিসুন হাসান উন হাদিসকে হন হাদিস আবার গরিব বলছেন হাজা হাদিস হাসানুন সহি হন হাসান সহি গরিব प्रसिद्ध संज्ञा गरीब स्तर गुली क्षति नाई एक जगह एका हो ग कारण ग्रहण जो सर्वनिम्न सर्वनिम्न कई जन आ सर्वनिमिमन एक सूत्रा तम सानिया लेखक नाम रही गरीबरद गरीब हदीसर नाम गरीब मानी फार्द एकाइनज मुफरदेदेद के मुफरद মিনাল মিনালা আলাল গরিব ইসমান আখার বলছে বহু অলমাইকেরামরা মানে যারা হাদিসের বিশেষজ্ঞ তারা আর নাম বলে থাকেন ইউথলেকো মানে বলেন মিনাল অনেক অলামাইকের আমরা বলে থাকেন আলাল গরিব গরিবের উপর ইসমান আখার আর নাম গরিবকে আর একটি নাম দিয়ে থাকেন তারা হুয়া তা হচ্ছে আলফারদ হাজা হাদিসুল ফারদুন মানে গরিব আলা আল্লাহ মোতারাদেফ তাহলে অধিকাংশ নিকটে দুটো হচ্ছে মোতারাদেফ শব্দ মানে প্রতিশব্দেফ মানে একাধিক নাম প্রতিশব্দ যেমন হামদ সানা হামদার সানা হামদ মান প্রশংসা আর সানা মানে প্রশংসা তাহলে দুটিকে কি বলবো প্রতিশব্দ ताहले जा तारीफ नजमु नजमु मान्यज्ञाइन गरीबा तब कि मध्य पार्थक्य बर्णनाथ बर्णनाटर माध्य बर्णना कर गरीब দুটোতে সামান্য পার্থকা আল্লাহ তারা হাফেজা মোতারা তবে সর্বশেষ যাকে হাফেজ বল্লাগোল মারামের লেখক আর বোখারি শরীফের ভাষ্য সবচাইতে প্রসিদ্ধ যেটি ভাষ্য সারাহা ফথুল বাড়ির লেখক বহু কিতাব হাফিজ হাদিস মোস্তাল হাদিসে তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে নখবাতুল ফিকর এবং শারহ নখবুল ফিকির তার লেখা এই কিতাবটি দেশে পড়া হয় ওসুল হাদিসের কোনো কিতাব পড়া হয় না ভারত বাংলাদেশে একটি কিতাব ছাড়া ওই কিতাবটি হচ্ছে শারু নখবাতুল ফিকির নকবাতুল ফিকর প্রথম সংক্ষেপে লিখেছেন এত সংক্ষেপ হয়েছিল যে বুঝতেই পারবে না আলমেরা তখন ওইটা নিজে আবার ব্যাখ্যা করলেন হাফিজ কোন জায়গা একটু লম্বা করে দিয়েছেন কোনো জায়গায় শর্ট করেছেন এই রকম তারপরে মিনি ভাষাগত মুশকিল না হলে বিষয়বস্তু একই ভাষা খুব সহজার জন্য কারণ নতুনত্ব এসছে মডার্ন যুগের লিখার টাইপ যে লিখার তরিকা পদ্ধতি পরিবর্তন হয়েছে সুন্দর করে সাজানো আগের জামান ওই রকম সাজানোটা জানানো না চলছে চলছে লেখা চলছে তো কিতাবটি পড়ানো হয় আমাদের দেশে আলিয়া মাদ্রাসা বা কৌমাসা দর্শন যেগুলো প্রাইভেট মাদ্রাসা মতো পড়ানো হয় কিতাবটি তবে ভালো করে পড়ানো হয় না কারণ এই বিষয়টিকে আমাদের আলোটা বুঝেও না ভালো করে সুলা হাদিস আর গুরুত্ব দেয় না আর একটি সাবজেক্ট পড়ে বুঝবে এক বছর একটি সাবজেক্ট পড়লে বুঝবে আমি ছোটোকালে তিন বছর তিনটি সাবজেক্ট হিন্দি পড়েছি তারপরে ভালো করে আমি হিন্দি না লিখতে পারবো না তিনটি সাবজেক্ট হয়ে যদি থাকে তো কি আর পড়বে আমার দেশের মাদ্রাসাগুলিতে যারা ইসলামে পড়ে মাধ্যমিক দিয়ে তেমনই ব্যাপারটা আসলে তো এইরকমই হয়েছে ওসুল হাদিস তো ওসুল হাদিসে যখন বুঝে না মোস্তাল হাদিস বুঝে না এই জন্য মাদ্রাসা পড়ে আলেম তো হয়ে গেছে কামিল পাস করে বা করে কিন্তু সহিফ হয় কেন ज्ञादी गरीब के और फर्द के मोतार एक ही লোকাতন ওস্তেলাহান শাব্দিক অর্থের দিক দিয়ে দেখেন গরিবের অর্থ কি করেছে মুন ফারেদ হচ্ছে ফর্দ আর ইস্তেলাহান মানে পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ কি করলো যে হাদিসকে একজন বর্ণনাকারী বর্ণনা করেছে সনদের যে যেকোনো স্তরে সেটি হচ্ছে গরিব সেটি হচ্ছে ইল্লা ফর্দ ই বলেছেন স্বয়ং উল্লেখ করেছেন ইটি তবে কিছু লোকের আহ ইস্তলা মানে তারা এই দুটির মাঝে পার্থক্য বয়ন করেছেন কেউ কেউ কোন দিক দিয়ে অধিক পরিমানে ব্যবহার ক্ষেত্রে আর কম ব্যবহার হওয়ার ক্ষেত্রে এইভাবে পার্থক্য করেছেন কি পার্থক্য করেছেন বলছেন ফাল আকসার মু আল ফারুদিন साधारण गरीब अच्छा मान तुलना मूल मानबे कारो साथूल गरीब ए दूटी प्रकरण बयान कर কি পার্থক্য করেছেন তারা কিছু কিছু লোকেরা কিছু কিছু বলছেন যে ফার্দাকরিবটি তাকে ফারদ বলা হয় কি তাকে বলা হয় এখন আল ফার্দে নিসবিটা গরিব নিসবি বা ফার্দসবি তাকে গরিব বলা হয় আর যেটি গরিব মুতলাক তাকে আবার বুঝলেন না বুঝলেন না হ্যাঁ বরং প্রথম দিকে যেটি পড়া হচ্ছে জানা বেশি জরুরি মকবুল হাদিস গুলি মারদুদ হাদিস জয়ীফ মজু মু হ্যাঁ এই হাদিস সংজ্ঞা বেশি জরুরি কিন্তু যে কোনো কিতাবের ভূমিকাতে একটু মুশকিল বিষয়গুলি থাকে প্রথম দিকে প্রথম থেকে মুশকিল বিষয়গুলি থাকে সেগুলি পার করলে তখন পরবর্তীতে সহজ লাগবে না তা আমরা তো এখন দরজার উপরে আছি এই এলিমের দরজার উপরে আছি সামান্য পড়া হয়েছে তবে এতটুকু জানায় যথেষ্ট যাকে বলে গরিব তাকে বলে ফারদ বলে আর কিছু কিছু হলো মারা পার্থক্য করেছেন যে গরিবের দুটা কি আর যেটা গরিবকে ভাগ করা হয়েছে যে একার বর্ণনাকারী যে একা হয়ে গেছেন তার স্থানের দিকে লক্ষ্য করে কোন স্থানে প্রথম দিকে সনদের শেষ দিকে সাহাবীর দিকে তাবের দিকে এমাম সাহেবের দিকে কোন দিকে একজন হয়ে গেছে করা হয়েছে গরিবাকরিবী এবং সেসবের উদাহরণ থাক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ করা কারণ বড় এক সপ্তাহ ছিলাম হাইলে একটা প্রোগ্রামে তো বৃদ্ধ মানুষ উনি হারামে এখন দাস দেন বাঙালি ফজল করিম সাহেব এনতেকালের পরে ফজল করিম সাহেব বাঙালি সৌদি ছিলেন মক্কাই আর ওনার বাড়ি আমি গিয়েছি দশ দিতেন একটা কুর্সিয়া এখনো রাখা আছে দেখবেন কোন দিকে বলে দিবাই মেরামের উল্টা দিকে অর্থাৎ রুক নেয়ামানি যেদিকে আছে রুকনেয়ামানি পৌঁছার আগে একটু ডান দিকে দেখবেন একটা চেয়ার রাখা আছে ওখানে ওখানে দর্শ দিতেন ফজুল করিম সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন তার দুটো ছেলে মোদিনে আমাদের জামানায় পড়তো ওদের সাথে গেছি ওদের বাড়ি মক্কা গিয়েছে মোদিনে থাকা গালি তো ফজুল করিম সাহেব করলেন তারপরে ওসি সেটি ওনাকে ওই দর্শের মসমতটা দেওয়া হলো উনি নিজে বয়ান করছেন যে একদিন আমি বক্তব্য করছি আর বলছি যে এ হাদিস্টা একজন বৃদ্ধ পাকিস্তানি ষাট বছর বয়স একেবারে দাঁড়িয়ে গেছে রাগে কাঁপছে কাঁপে মানুষ আর বুড়া লোক তো আরো বেশি কাঁপে এই বৃদ্ধ এমন করে রাগে কাঁপছে আর বলছে না যে হাদিস আপনাদের খুব সহজ হবে বোঝাবার জন্য বলেছি নাইনটি ও একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে একটা লোক খবর দিল লোকটাকে চেন আর দেখে ইসলামের কোনো সকল স্তরা তো নাই আর মুখ দিয়ে গন্ধ আসে বিড়ি সিগারেট এর বিশ্বাস করবেন সহজে ফালতু লোক কিন্তু মাসা আল্লাহ যদি চিনি এসে বলছে বড় দুর্ঘটনা দেখে আসলাম বিশ্বাস করবেন না করবেন না তাহলে আমরা দুনিয়ার ঘটনার ক্ষেত্রে দুইজনের খবরই পার্থক্য করছি একজনের কথা গ্রহণ করছি না ঠিকই আছে আরেকজন বলছে না হইতেও পারে না হইতে পারে এইরকম হয়েছে না কারণ তুমি কথাবার্তা আলতু ফালতু কথাবার্তা বলো বেশি কথা বলো মিথ্যাও বলো নেবো না তোমার জয়ীফ মজু জাল ইত্যাদি বিভিন্ন স্তর রয়েছে হাদিস গুলি যখন এই অসুল হাদিস এই সাবজেক্টটা পড়বেন তখন বুঝতে পারবেন যে এইভাবে তারপর অনেকে আবার ষড়যন্ত্র করে হাদিস জাল হাদিস ঢুকিয়েছে ইসলামে যারা শত্রু না এটি মিথ্যা একটা মুসলমান আপনাকে যদি নাহিদ আপনাকে দশ হাজার রিয়েল দেবে একটা বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তে হবে আপনি বলে কি বললেন খবরদার হ্যাঁ খবর আছে সামনে বললে আর তাই না আপনার মতো একটা দুর্বল আমার মতো একটা দুর্বল ইমানের মানুষের যদি এইরকম ইমান হয় আমাকে তুমি বলতে পারো আমি একজন মুসলমানের মূর্তি নিয়ে নামাজ পড়বির মিথ্য অপবাদ বিস করবো রাফেজ ইসলামের শত্রুদেরকে এসব ইয়াহুদির সন্তান এতে কোন সন্দেহ এই জাতিটা ইহুদিদের সন্তান আবদুল্লাহ সাবা ইহুদি এমন থেকে ইসলাম গ্রহণ করে তারপরে এই মতবাদ পেশ করে हाँ नबीर वंश को भलोबा भलोबाशो भाई पड़ा कलर ही आसल तो अवधि मिथ्याराम जर का, का जेना बड़ स्वर काम कीसित कल की सहबे के नामा तर गला आल्लर सामने विचार देवे खबिस पास खबिस ये बिुदे मिथ्या उपाध दीरा ना बगले कर नाम्लाह बगले मूर्ति नमज पढ़े मिथ्या उपाध दिए तुम विचार करो যাহার নামে চলে যাবে তাদের বিরুদ্ধে কেস দায়ের করবে আল্লাহের দরবার এই আল্লাহ রসুলামের উপরে এটি দাগ এই অপবাদ শুধু সাহাবীর ওপর না লসুরের ওপরে কেমন লোক তৈরি করেছেন যারা বগল থেকে চাটতেই পারে না মূর্তি এখন বেআবির একটা সীমা আছে মজহাবি গোড়ামির একটা সীমা আছে যারা বিদারপন্থী মজাপন্থী গো না তারা এটাকে বেশি বেশি করে প্রচার করছে আসলে হয়েছে এই যে ওদের একজন করে বা দুজন করে সদস্য রাখা আছে যাদের যেরকম দল আছে সদস্য রাখা আছে ভাই আমাদের এখানে ভলেন্টিয়ার আমরা ইসলামী সেন্টারে যখন প্রোগ্রাম করেছি জামাত ইসলামের যুবকের শেখ আমি নেবো না তোমার যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা ঠিক আছে সংশোধন ধীরে ধীরে হবে কিন্তু সহযোগিতা আপন ঠিক আছে এইরকমই সদস্য হিসাবে তাদের কিছু আলেমদেরকে নেওয়া হয়েছে এর বেশি কিছু তার মধ্যে এইরকম কত কত শত্রু আছে এখানে কি বলে কি করবে এতটুকু করা যায় যে তাকে যদি এরকম হয় মানুষের ক্ষতি করলে ক্ষতি করা যায় আবহানিফার জীবনীকে শোনানো জাহেল খবিস কে আমি আমি বক্তব্য করেছি আবহানিফার মত জীবনীর উপর পড়ে উমরার কাস্টমার দাড়িওয়ালা মানুষ যদি বেশি বেশি উমরা যায় আপনাদেরকে বললাম জিজ্ঞেস করলাম সেই জন্য আল্লাহ হিদায়াত করে এর বেশি আর কি বলবো আল্লাহ হেদায়াত করে আর না হলে বৎসারেকাল আল্লাহ ইচ্ছা করলে কখন যে ধরতে পারে তারপরে এসব লোক লাঞ্ছিত কফিল কোথায় আর এখানে কোথায় আছে ধাক্কা খাবে দু চার ছয় মাস আমরা অফিসে থাকবে তার এক জায়গায় কোথায় গিয়ে পড়বে দুনিয়ার না শান্তি না খেরাদের শান্তি সবচেয়ে বড় কথা কোরআনে দূরে আছে না না দলিল না কিসের দলিল তার চেহারাটা ইসলামী না বলছেন যে শিয়া দাঁড়িয়ে থেকে তুমি তো উনিশ বছর দেখেছো আবু জাহাল আছে জন্মেছে মরেছে মক্কে আবদুল্লাহনাফেক জন্মেছে মদিনে মরেছে মদিনে সাফসুতরা হইতে হবে কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের কথা বিনা শর্তে মানতে হবে যে গোড়ামি করলে হবে না যে অমুক হুজুর বলেছেন অমুক সাহেব বলেছেন আল্লাহ বলেছেন রসুল বলেছেন এটা তলাশ করতে হবে আর যারা এরকম ভুল ধারণা রাখে যে আলোচনা করেছি শোনুক কিন্তু আল্লাহ হিদায়ত করার জন্য শর্ত লাগে প্রথম কথা হৃদয় হইতে হবে মনে চাহিদা হইতে হবে যে আমি সত্যটা গ্রহণ করবো আমি যেটা দেখছি সেটাই যে সত্য না হইতে পারে সত্য থাকতে পারে কলক লাগবে এবং আলকাশাম কান লাগাইতে হবে কান লাগিয়ে শুনতে হবে অহুয়া শাহিদ এবং মনটাকে হাজির করতে হবে যে দেখি কি বলা হচ্ছে কি কি লেখা হচ্ছে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আর যে বলছে না না বাংলাদেশ থেকে যেটা নিশেব পূর্বের ইসলাম মানবো সেটাই তাকে মোবারক হোক তাতেই থাকছে বলে থেকে যাবে সারা জিনিস হৃদয়ত পাবে তো দিলটাকে খুলতে হবে এরকম ঘটনা আছে আল্লাপাক সোজা রাস্তা দেখেছে যখন আপনি অন্তর খুলে কোরআন হাদিসের কথা শুনেছেন যে না চাই না দিবেন কোরআনের কায়দা মানুষ চেষ্টা করলে পাবে যা চেষ্টা করবে তাই পাবে চলেন কথা লম্বা হয়ে যাচ্ছে